হিংসা দূর করা এটা বড় আবাদত কিন্তু এটা শারীরিক আবাদত না এটা কালবি আবাদতাদত আমাদের অন্তর গুলো হিংসায় হয়ে আছে একেবারে আমাদের কলকগুলো যদি দেখা তো দেখতেন যে সাথে হিংসা মসজিদের মুসল্লি মুসল্লি হিংসা ইমাম সাহেব ইমাম সাহেব হিংসা ওই মসজিদের ইমাম সাহেব যদি দেখেছে এই মসজিদের ইমাম সাহেব একটু আগে বাস হিংসা সব জায়গায় শুধু হিংসা আর হিংসা দেখা যায় যে আলমদুল্লাহ অনেক ভালো মানুষ আল্লাহ তাদেরকে আরো সালহীন হওয়ার মসজিদের দেখবেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সুৎখোর ঘুসখোর দুনিয়ার অবৈধ উপার্জন করে কিন্তু ইমাম সাহেব দেখা যায় ওই জায়গায় এসব কথা বলে না চুপ করে থাকে কারণ কি জায়গায় কিন্তু ইমাম সাহেবের যত শক্তি আছে সব ঝাড়ে এই প্যান্ট ফুটছে আরো প্যান্টের সাথে শার্ট সাথে টাই লাগাইছে টাই কাপের পোশাক এরকম মানে হুমকি দমকি যা আছে এই তুমি টাইপরি আসছো এটা কাপড়ের পোশাক মস্মিকের পোশাক এটা হারাম তা সভাপতি সাহেব মসজিদে আসলে এই রাগটা সেখানে ধারেন না কেন সভাপতি সাহেব টাইপরি আসে না সেক্রেটারি সাহেবের কমেটের লোকেরা আসে না সেখানে দরকার। এটাও হলেও বড় ধরনের আমাদের অন্তরে বরপুর হয়ে আছে হিংসা হিংসা নাই এরকম কেউ নাই আমি সহ সবাই সবার অন্তর দেখবেন যে হিংসায় বরপুর আজকে যদি আমরা হিংসা খুঁজি একশোতে একশো পাইবেন হিংসা মুক্ত কাল একটা অন্তর একজন মুসলমানের অন্তর হিংসামুক্ত এটা পাওয়া যাবে না। হিংসা মুক্তা রসুল সাল্লাম হিংসা মুক্ত অন্তর কাকে বলে শিখাইছেন শিখেছেন আল্লাহ রসুল দেখতেছেন একটা ইহুদিল্লা আনতেছে নবী সাল্লা দাঁড়াই গেলেন আল্লাহ হক সাহাবাহিক বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা ইসলাম যে মানুষটা লাশ দেখে আপনি একজন আল্লাহর গোলাম একজন মানুষ মানুষ হিসাবে তার একটা সম্মান নিয়ে সেই দুনিয়াতে আসছে ওই মানুষের বড়ি মানুষের শরীর এটা একটা সম্মানিত এটা জীবিত থাকা কালীন যেমন সম্মানিত মরে গেলেও সম্মানিত এই মরা মানুষকে আমরা কিন্তু অনেক সম্মানের সাথে কবরে রাখি মারা মানুষের কত সম্মান দিই আমরা দেখবেন কত সুন্দর করে গোসল করায় কত সুন্দর নতুন কাপড় পরাই তারপরে কত সুন্দর খাটে করে নিয়ে কত সুন্দর কবর করে কত সুন্দর ছলাথল জানাজা আদায় করে কবর দিই কারণ কি ওই মানুষটা একটা সম্মানের অধিকারী তার বড়িটাই একটা সম্মানের অধিকারী আল্লাহ রসুলাম ইহুদির বড়ি দেখে দাঁড়াই গেছেন নবীলাম বলছে সে ইহুদিনা মুসলমান এটা মূল বিষয় না মূল বিষয় হলে সে মানুষ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 ওই ইমানদারদের প্রতি আমার অন্তর গুলাকে ঘন দিও না হিংসুক বানাইও না নিন্দুক বানাইও না আমার অন্তর মধ্যে কুটিলতা বানাই দিও না আল্লাহা দোয়া শিখেছেন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 এরকম দোয়া করি কোনো দিন কেউ আমার আল্লাহ কোন দল করছে এটা বাক করি বাঘ না করি বলতেছি আল্লাহ যত ইমানদার মারা গেছে আল্লাহ সবারে মাফ করে দাও তাহলে মরা যদি সকল ইমানদারকে মাফ করে দাও এই হৃদয় হলো হিংসামুক্ত হৃদয়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 কারোর জন্য তোমার হিংসা থাকবে না প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার কিন্তু যে লোকের অন্তরে হিংসা আছে এদেরকে আল্লাপাকে সোমবারে বৃহস্পতিবার মাফ করেন না আল্লাহা বলতে থাকেন দেখতে থাকো দেখতে থাকো কখন তারা সংশোধন হয় ওই সংশোধন হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সংশোধন হওয়া পর্যন্ত মানে হিংসা মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা আছে সব খাই মানে আমার মত খবরদার হিংসা থেকে বাঁচ হিংসা থেকে বাঁচ কারণ হিংসা এমন এক রোগ चूल आगुरी मध्य लागड़ी डुकाओ काम आस्ते आस्ते हिंसा ए रकम रोग हलो हिंसा आज के खाई पेला, रे सबान मध्यवर्ती रात हिंसा थकली आल्लाक ओ मानुरे ओ बारे आल्लाफ करना यह आल्लास्तेल कर शुद्ध